আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করছি তাফসির সুরা আলের বিষ্ণু থেকে শুরু হবে বিতর্ক করে দিমত পোষণ করে তাহলে আপনি বলুন আমি আমার চেহারাকে আল্লাহ তালার জন্য আল্লাহ তালার সামনে আত্মসমর্পণ করে দিয়েছি এবং আমার সঙ্গে যারা আমাকে অনুসরণ করেছে তারাও তাই করেছে এর আগে আপনাদের মনে আছে যে আল্লাহ তালার তহিদের কথা এসেছে শাহিদ আল্লাহ আল্লাহু আল্লাহাম হাকিম যে এই যে আল্লাহ তালা তহিদের পরিচয় এসেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং এই কথা সাক্ষী দিচ্ছেন আল্লাহ স্বয়ং নিজে ফেরেস তারা যারা আহলু আলেম ওলামাই কেরাম সবাই এই সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ এক তিনি ইনসাফ কায়ে করেন এবং তিনি ছাড়া কোন মুদ নেই এই কথাগুলো বারে বারে এসেছে আরো এসেছে ইননা দিন আইন্দ আল্লাহ ইসলাম একমাত্র আল্লাহর কাছে একটাই একমাত্র দিন সেটা হচ্ছে ইসলাম দুনিয়ার মানুষ সবার জন্যই আল্লাহ তালি ইসলামকে দিয়েছেন আল্লাহ তালা তো সবারই মাহবুদ না শুধু মুসলমানদের মাহুদ সবার সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদ এই কথাগুলো আল্লাহ তালা বারে বারে বলেছেন এই আয়াতগুলোর মধ্যে বললেন এখন আল্লাহ তালা বলছেন বিষ্ণুবার আয়াতে দুনিয়ার যারা কাফের বেদিন মোশরেক যারা আপনার সঙ্গে একমত হয় না এই দিনকে গ্রহণ করে না এরকম যখন তারা ঝগড়ার বিবাদ করতে আসে আপনি বলে দেন ঠিক আছে তোমাদের খুশি কিন্তু আমরা আমাদের চেহারাকে আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম আসলাম তুয়াজ আমার চেহারাকে আল্লাহ তালার দিকে এমন ভাবে আমি আত্ম আত্মসমর্পণ করে দিলাম সমর্পণ করে দিলাম এবং আমার সঙ্গে যারা আমাকে অনুসরণ করেছে তারাও আল্লাহ তালার কাছেই আমরা সবাই মিলে আমরা নিজেদেরা আত্মসমর্পণ করেছি ইসলাম শব্দের অর্থ তাই যে আল্লাহ তার কাছে আত্মসমর্পণ করে দেব আল্লাহ আপনি যা বলেন তা আমরা মেনে নেব এই যে সম্পর্ক এটা আপনি নিজে এবং আপনার অনুসারীরা করেন তাদেরকে জানিয়ে দেন আর যারা আপনার সঙ্গে ঝগড়া করতে আসে বিবাদ করতে আসে বিতর্ক করতে আসে ডিবেট করতে আসে অকলিল্লা দিন উত কিতাব বল উম্মি না আ আসলাম তুন আপনি আহলে কিতাবের যারা আছে আর উম যারা লেখা পড়া বিহীন নিরক্ষর যারা আছে এদেরকেও বলেন যে তোমরা কি আ আসলাম তুন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ ফন আসলাম হিতাদাও তারা যদি আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে তাহলে তারা হেদায়ত পেয়ে যাবে ওয়াইন তাল আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় আল্লাহ কাছে আত্মসমর্পণ করে না আপনার দায়িত্ব হচ্ছে আর আল্লাহাল সমস্ত বান্দাদের উপর নজর রাখেন সবাইকে দেখেন সবার উপর খবর রাখেন কে কি করে সব খবর রাখছেন আল্লাহ এখানে পরিষ্কার যে এর বাইরে আল্লাহ আল্লাহতালা কোন নবীকে বলেননি যে আপনি কেন সবাইকে হেদায়ত করে আসেননি নবীর হাতে কি ক্ষমতা আছে সবাইকে হেদায়ত করে দিয়ে দিয়ে দিয়ে দিয়ে দিতে হেদায়ত কে করেন আল্লাহ ইয়াহদিম সেরাতিন মুস্তাকিম তিনি যাকে চান তাকে সেরাতি মুস্তাকিম দিকে হেদায়ত দেন হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ তালা তো নবী রসুলদের ডিউটি কি দেওয়া দাওয়া দেওয়াদায়তের কথা পৌঁছিয়ে দেওয়া এর বাইরে কোন নবীকে আল্লাহতালা জিজ্ঞেস করবেন না যে আপনি এত কম মুসলমান বানিয়ে আনলেন কেন আপনি এত উমত কম কেন কোন নবীকে আল্লাহতলা জিজ্ঞেস করবেন না পারেন নাই ফেল করছেন ডিউটিতে এইরকম কোন লোককে আল্লাহ তালা নবী নাই। কিন্তু বাস্তব সত্য কথা পৃথিবীর অনেক মানুষ নবীদের এভাবে গ্রহণ করবে না এমন কোন হাজিস এসেছে যে কোন কোনো নবী আসবেন তার পিছনে হাজার হাজার উন্মত কোন নবী আসবেন তার উম্মত হাজারে নাই। কোন নবী আসবেন তাদের তার উন্মতের সংখ্যা অনেক কম শতের নিচে কোন কোন নবী আসবেন উম্মত মাত্র দশ বিশ জন কোনো কোন নবীর পিছনে উন্মত চার পাঁচ জন এক দুইজনও থাকবে আর এমনও নবী উঠবেন একজনও উন্মত নাই একটা কেউ পারেননি ঠিক করতে তাহলে ওই নবী কি ব্যর্থ হয়ে গেছেন আল্লাহ আল্লাহতালা কোন নবীকেই এরকম অনুপযুক্ত লোককে নবুয়তের দায়িত্ব দেননি কিন্তু পৃথিবীর মানুষ তাদের কিসমত যাদের সৌভাগ্য তাদেরকে আল্লাহ তালা হেদায়তের জন্য কবুল করবে যাদের দুর্ভাগ্য তারা এটাকে মিস করবে তো আল্লাহ তালা নবী করিমসাল সঙ্গে বলে দিচ্ছেন আপনি বলে দেন আহালি কিতাব হোক আর কিতাবের বাইরে হোক পুতুল কিতাব তাদেরকে কিতাব দেওয়া হয়েছে মেইনলি ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় তাদের কথা বলা হচ্ছে আর উম্মি হচ্ছে আনপড় নিরক্ষর আরব দেশে দুই রকম লোক ছিল আহলু কিতাব আর উম্মি তাহলে কিতাব কিতাব বলা না আর উমিন তাদের কাছে কিতাব নেই যেমন ছিল ছিল না মদিনার ইহুদিদের কাছে কিতাব ছিল নাদরানের খ্রিস্টানদের কাছে কিতাব ছিল কিন্তু এরকম মক্কার অনেক মেজরিটি লোকদের কাছে তারা মুসরে ছিল উম্মিন বলতে তাদেরকে বোঝানো হচ্ছে যে হে নবী আপনি দাওয়াত দেন কিতাবওয়ালা হোক কিতাব ছাড়াগুলো হোক সবগুলোকে আপনি বলেন আপনার দাওয়াতটা শুধু পৌঁছাই দেন এর বাইরে আপনার কোনো ডিএ ডিউটি নাই লাস্তা আলাইহীন বেমুসাইতের আপনাকে আরো বেশি বাধ্য করা হয় নাই যে লোকদেরকে জবরদস্তি হেদায় দিয়ে ফেলবেন তা নয় অন্য আয়ত নবীর বলেছেন ওমা আলাইনা ইবিন সব নবীরাই বলেছেন আমাদের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের ফরমান নির্দেশনা ইনস্ট্রাকশন তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া এটাই আমাদের দায়িত্ব এর বাইরে কিছু নয় আল্লাহ এই যে তিনি বলছেন যে আমি এবং আমার অনুসারী যারা তারা সবাই আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করলাম এই কথা অন্য জায়গায় এসেছে আনা আপনি বলে দেন এই হচ্ছে আমার পথ আমার রাস্তা আমার দিন আমি জেনে শুনে ভালো করে বুঝে আল্লাহর দিকে মানুষকে ডাকি আমাকে যারা অনুসরণ করে তারাও এই কাজ করে তো আমাদের কাজ হচ্ছে আল্লাহ তালার দিকে ডাকা আমাদের আর কোন মতলব নেই আর কোন মতলব নেই লোকেরা মতলব আবিষ্কার করে যে আসলে ইসলামের কথা বলে মতলব একটা আছে অনেক সময় মানুষকে ব্লেম করে কিন্তু আসলে যারা আল্লাহ রেজামন্দ চায় তারা ইসলামকে অন্য কোন কাজের জন্য বিক্রি করে ব্যবহার করে না কোন সময় যারা ইসলামের দিকে মানুষকে ডাকে বলে ধর্মের নামে ধর্ম ব্যবসা করে আসলে ধর্ম ব্যবসা কারা করে যারা ধর্মকে পছন্দ করে না তারাই সময় মতো ধর্মের লেবেল লাগায় গায়ের মধ্যে আর যারা সব সময় দিনের কাজ করে তারা কিন্তু এই খোলস পাল্টায় না তারা সব সময় দিনের কাজে মানুষকে দাওয়াত যারা দিনের দুশ্মী করে ওরা সময় মতো ঠিকই মাথায় টুপি দেয় হাতে পর্দা করে কিন্তু আর যখন ঠেকা সেরে যায় তখন আবার ইসলামের দুশ্মনি করতো সবার আগে থাকে তো ধর্ম ব্যবসা কারা করে এরাই করে আর দিনদার লোকদেরকে ধর্ম ব্যবসায়ী হিসেবে গালি দেয় তো আসলে আল্লাহকে যারা পছন্দ করে তারা দিনের দাওয়াত দেওয়ার দায়িত্বই তারা গ্রহণ করে অন্য কোন তাদেরকে পাওয়ার কথা না এটা একটা অন্যায় তহমত তাদেরকে দেওয়া হয় এরপরে আল্লাহতাল বলছেন যে অল্লাহ বাসিরমাদ আল্লাহ তালা বান্দাদের সম্পর্কে খোঁজ খবর রাখেন তো তিনি কাউকে হেদায়ত দেন কাউকে দেন না আসলে হেদায়ত পাইতে হলে তো আল্লাহ তালারও স্যাংশন লাগে নাকি আল্লা তালা তো অফিসার হৃদায় পাওয়া যায় পাওয়া যায় তো আল্লাহ তালা কাউকে হৃদয় দেন হ্যাঁ কাকে দেন কাকে দেন না কেন দেন কেন দেন না কে পাওয়ার উপযুক্ত সেটা আল্লাহ তালা ভালো করে জানেন কে পাওয়ার উপযুক্ত নয় সেটাও আল্লাহ তালা ভালো করেই জানেন এই জন্য কেউ অভিযোগ করার কারণ নাই কেউ যদি বলতে যে আল্লাহ তালা হৃদায় দিলে তো আমি হেদায় পেয়ে যেতাম আল্লাহ দেয় না আমি করব কি এরকম অভিযোগ করার সুযোগ আছে আখেরাতে অভিযোগ করবে যে আল্লাহ আপনি হেদায় পেয়ে যেতাম তো আল্লাহ এবং এই জন্য কেউ তালাকে দায়ী করতে পারে না তিনি বলেছেন আল্লাহ তালা যা করবেন সেই ব্যাপারে আপত্তি পেশ করার কারো কোন রাইট নাই কিন্তু আল্লাহ তালা রাইট আছে সবাইকে জিজ্ঞাসা করার তুমি কেন করনি তুমি কেন আসনি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করার কারো রাইট নাই। অমুকে হেদায়ত দিলেন অমুকে দিলেন না কেন যেমন করলেন যে আল্লাহ ইসলামের সমাজে সমাজে আছে একটা অমর আবুল খাতাব এটা হলু আবু তার নাম অমর আবু তার টাইটেল আবুল হাকাম ছিল আবুল হেকাম ছিল তার টাইটেল সে বুদ্ধির বাবা কিন্তু বুদ্ধিতে উল্টো অবধেছে এই জন্য মূর্খ বাবা আবু জাহাল টাইটেল হয়েছে তার নাম ছিল ওমর। আল্লাহ এই দিনকে আপনার দুই ওমরের এক দিয়ে আপনি সাহায্য এখন দুই ওমরের কোন ওমরকে কে আল্লাহ তালা চুজ করলেন অমর আবল খাতা উনিও মোটামুটি জাহেল কম ছিলেন না নবী করিম সালামকে হত্যা করার জন্য তরবার নিয়ে ছুটেছেন কম নাকি কিন্তু আল্লাহ কবুল করে ফেললেন আর ওই করতে বেচারা আল্লাহ আল্লাহ জানেন যে কাকে করবেন। এই জন্য কেউ আল্লাহ তালাকে দায়ী করা কোনো কারণ নেই তিনি জানেন তিনি রাইট পাত্রে হৃদয়ে দান করেন তবে আমাদের একটা ডিউটি আছে আল্লাহ তালা কাছে সবসময়ে চাওয়া যে আল্লাহ আপনি আমাকে মঞ্জুর করে ফেলেন আপনি আমাকে তৌফিক দান করেন এই জন্য অনেক দোয়া তিনি শিখিয়েছেন আল্লাহ কাছে করার জন্য আল্লাহ নিয়ে আসল গল হুদা তুকা ফলেনা আল্লাহমে হা আন্তরিহা উল্লাহা আল্লাহ মানে আলিমাতে আলিমা মানা আল্লাহ আপনি দিতে গেলে মানা করার কেউ নাই আপনি না দিলে দেওয়ার কেউ নাই কেউ দিতে পারবে না এই যে সুন্দর সুন্দর দোয়া গুলো থেকে আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাকে মাহরুম করে দিবেন নিশ্চয়ই যারা কুফরি করেছে আল্লাহর আয়াতের সঙ্গে এবং তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে আলিম তাদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে আসেন পৃথিবীতে বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের মধ্যে তারা বহু নবীকে হত্যা করেছে নবীদেরকে যারা হত্যা করেছে তারা আর যারা নবীদের অনুসারীদেরকে হত্যা করেছে যারা পৃথিবীর মুখে হক ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা জন্য কাজ করেছে এদেরকেও যারা হত্যা করে তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দান করুন দুনিয়াতে নবীদেরকে হত্যা করা হয়েছে এটা তো আমরা ইতিহাসে পড়েছি দেখি নাই কিন্তু আল্লাহর দিনের কথা যারা বলে তাদেরকে দুনিয়াতে হত্যা করা হয় এই খবর কি আপনার জীবনে শোনার সুযোগ হয়েছে এটা তো দেখতে পাচ্ছেন তাদের জন্য আল্লাহতালা কি মেহমানদারি তৈরি করে রেখেছেন আদাবুন আলীম কঠিন শাস্তি এবং তারাও অনেক সময় নিজেরা নিজেদেরকে অনেক সাফাই গায় তারা খুব ভালো কাজ করে খুব বড় গুরুত্বপূর্ণ কাজ করেছে মনে করে এবং তাদের আমল নামে কি যোগ হচ্ছে أولئك الذين حبطت عملهم في الدنيا والآخرة ذراً أي قرمو كوري نوبي در كه حد ته كوري بابا نوبي رأنيوشاري در كي نوبي رأنيوشاري در كي نوبي رأنيوشاري در كوري ادر كه حد ته كوري تا در دنیا آخرت شمست عمل برباد ہوئي ادر آر آخرت نادات پار کنو پأي سي نووه اما لهم من কোন দেশ আছে কোন সুপার পাওয়ার আছে কোন শাস্তি রক্ষা করার জন্য কোন শক্তি নাই আজকের দুনিয়াতে সাময়িক ভাবে তাদের মনে অনেক শক্তি আছে অনেক শক্তি তাদেরকে সাহায্য করতে রেডি আছে তাদের খুব কনফিডেন্স কিন্তু এই শক্তি এই কনফিডেন্স সব একদিন শেষ হয়ে যাবে কিভাবে পৃথিবীতে দিনের বিরুদ্ধে দুশ্মনী আজকের জমানায় যখন দেখে মানুষ মনে করে আহা এত দুশ্মনী ইসলামের বিরুদ্ধে কেন এত দুশ্মনী আল্লাহর বান্দাদের বিরুদ্ধে কেন তো এই দুশ্মনী শুধু এই জমানায় হয় কি দুশ্মনী দেখলেন এই জমানায় এটা কমই হয়েছে দুনিয়ার দিন দ্বারের কথা যারা বলে দিনের কাজ যারা করে এদেরকে হত্যা করেছে যদি নবীদেরকে হত্যা করতে পারে মানুষ তাহলে এই সাধারণ মুসলমানদেরকে হত্যা করার কাজ কি বড় হয়ে গেল এত ইসলামের বিরুদ্ধে দুষ্কিয়া নবীদের হত্যা করতে ছাড়াই নাই মানুষ একটা হাদিসে সাহাবি আবুদার ইয়ারাসুল্লাহ আমি জিজ্ঞেস করলাম ওনাকে ইয়ারাসুল্লাহ আসাধ্য আদা বানি অমল কেয়ামা বলেন তো দেখি কে কোন লোকগুলাকে আল্লাহ সবচেয়ে বেশি শাস্তি দেবেন তিনি বললেন কিরকম কাজ মনে করেন কত বড় জঘন্য ক্রাইম হতে পারে শুধু এখানেই নয় আওমান মান বিল মারুফ ও নাহা আলিল মুনকার অথবা আমর বিল মারু নাহিআ মুন কার সৎ কাজের দিকে মানুষকে ডেকেছে অন্যায় কাজ থেকে মানুষকে সরানোর জন্য চেষ্টা করে গিয়েছে এইরকম কাজ করার কারণে যাকে হত্যা করেছে তারপরে নবী করিম সালাম যে এইরকম তাদের জন্য আল্লাহ তালা সবচেয়ে কঠিন আজাব তৈরি করে রেখেছেন তাহলে কাফেরদের মধ্যে দিনের দুশ্মনদের মধ্যে সবাই একরকম আজাব না যারা রক্তপাত করেছে দিনের কারণে কোন মানুষকে হত্যা করেছে অথবা কোন নবীকে হত্যা করেছে এদের ক্রাইমটা অনেক বেশি আজিজিল কেন তারা এই হত্যা করেছে এই জন্যই যে তারা মহান রব্বুল আলমিন শক্তিশালী আল্লাহ প্রশংসিত আল্লাহ দিনকে কবুল করেছে তার উপর ইমান এনেছে এই ইসলামের কারণেই তাদেরকে এরকম হত্যা করা হয়েছে তো এই জন্য আল্লাহ তালা তাদের এই সীমা লঙ্ঘনকে বলেছেন যে ফবা শের হুম তাদেরকে কঠিন কঠিনের সুসংবাদ দান করেন আর এদের সমস্ত আমল বরবাদ হয়ে গেলে এরা জীবনে কোনো ভালো কাজ করলে এরা অনেকে দেখা যায় নামাজও পড়ে এরা কেউ কেউ দেখা যায় হজে যায় ওমরা যায় এরা কেউ রামশারী পড়ে ওদের কেউ পড়তেও পারে কি হবে হাবিতাত সব আমল বরবাদ কিচ্ছু আল্লাহ তালা কাছে কবুল হবে না মানুষ হত্যা করার কারণে সব শেষ এরপরে তো আহালি কিতাব কিতাবওয়ালা ছিল অনেক লোকের মধ্যে তাই না এই কিতাবওয়ালা লোকগুলোই এই বনি ইসরায়েলের কিতাবওয়ালা লোক তারা তাদের নবীকে হত্যা করলো এখন নবী করিম সাল্লাহ আসালাম কিতাবওয়ালা লোকগুলোকে ফেস করলেন মক্কামুদ্দিনায় বাউদ্দিনা শরীফে ইহুদি সম্প্রদায় ছিল পাশের নাজরানের লোকগুলো আসছিল তারা ঠিক একই কাজ করলো নবী করিম সাল্লাহ আসালামের এই কিতাবের কথা শুনে তারা প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো এতে নবী করিম্লাহাম স্বাভাবিক ভাবে তিনি খুব আশাবাদী ছিলেন যে কাফেদের কাছে কিতাব নেই তারা তো দিন বুঝে না কিন্তু আমি তো ওই কথা নিয়ে আসছি যে কথা মূসা আলাহাম ইসা আলাহাম নিয়ে এসেছেন যে কথা তাওরাত এবং যাবুরে আছে কিন্তু তারাও যখন এনকার করে ফেললো অস্বীকার করে ফেললো প্রত্যাখ্যান করল তখন আল্লাহ তালা নবী করিমাসাল্লাহামকে সান্ত্বনা দিয়ে বললেন আপনি দেখেন না ওই লোকগুলোকে যাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে যাদের কাছে আগে কিতাব পাঠানো হয়েছিল তাওরাতের মতো কিতাব গুলো তাদেরকে যখন টাকা হয় এদিকে আসো তোমাদের কিতাব খোলো সেটার ফয়সলা গ্রহণ করি আমরা তাওরা বলে দেওয়া আছে আখেরি নবী কে হবেন এই কথাগুলো বলা আছে এগুলো আনো তোমরা আমাদের কিতাবের কথা না শুনে তোমাদের কিতাব নিয়ে আসো। দেখো সেখানে কি বলা আছে সেটার ফায়সলা গ্রহণ করো তখন দেখা যায় তাদের একটা বড় দল এখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় তারা এখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে প্রত্যাখ্যান করে চলে যায় তারা আর আগায় না তারা জানে তাদের কিতাব নিয়ে বসলে সেখানে পাওয়া যাবে তখনও পর্যন্ত অনেক বিকৃতি অনেক চেঞ্জ করলেও যথেষ্ট তখনও প্রমাণ পাওয়ার পাওয়ার মতো মতো এভিডেন্স যে আখের মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম তার কথা এই তাদের কিতাবের মধ্যে রয়েছে কিন্তু তারা আর কিতাব নিয়ে আসে না আর সেই ফেসলা করে না কেন তারা জেনে শুনে এত বড় সাহস কেমনি করে তারা যদি জানে যে আল্লাহ আছেন তিনি বাতিল আকিদা বাতিল আকিদাটা হচ্ছে এই জন্য তারা এই সাহস করে যে তারা বলে যে দেখো জাহান নাম মাত্র আমাদেরকে কয়েকদিন টাচ করবে কয়েকটা দিন জাহান নামের একটু সাফার করতে হবে তারপরে মাত্র সাত দিন তো চোখে জলাগবে মাত্র সাত দিন সাত দিন কোন রকম চোখ বন্ধ করে পড়ে থাকবো আর কি না উজুবিল্লাহ এইরকম তারা চিন্তা করে তারা জানে না যে একদিনও যে কত কষ্টের কারণ হতে পারে কিভাবে আসে এরকম আলিমাও মাঝে মধ্যে পাওয়া যায় লেখাপড়া করেছে গোমরাহির ভিতরে পড়ে গেছে নজবাহ ইয়াকুব আলাই ছেলে ছেলেরা হিংসা করতে করতে তাদের সৎ ভাই ইসুফ আলাইসালামকে কি করলো কত নিয়ে যাও তাকে আমরা কিছু করে ফেলি তাকে প্রথমে তারা চিন্তা করেছিল হত্যা করে ফেলবে আর বলবে যে বাগে খেয়ে ফেলেছে তো তাদের বড় ভাইটা বলে হত্যা করিস না কুয়ার মধ্যে ফেলে দেখে উঠে উঠে নিয়ে অন্য দেশে নিয়ে যাক আমাদের থেকে বলা চলে গেল। হত্যা করার কাজটা করিস না তারপরে তারা পরামর্শ করি একমত হল যে এরপরে এই যে কাজটা আমরা করবো এটা তো গুনা কিন্তু আমরা আল্লাহ কাছে করে ফেলবো যেন আল্লাহ মাফ করে দেয় আল্লাহ দেখছেন যে জানা শোনার পরেও মানুষ কিভাবে রিজেক্ট করে হক করে। এবং দুঃসাহস দেখায় এই যে তব করে ফেলবো করে ফেলে কাজ এটা এরকম চিন্তা মানুষ করে তো তারা এরকম বলতো যে বুঝছি কয়েকদিন চলা লাগবে জানি তো আসলে তো নবী তো আমরা তো মানলাম না এই জন্য আল্লাহ আমরা তো তারা বলে তারা ক্লেম করে এই জন্য তারা এরকম একটা বাতিল তত্ত্ব বাতিল আকিদা যোগার করে নিয়েছে এর ভিত্তিতে তারা জেনে দিন হককে প্রতিরোধ করার ব্যবস্থা করলো তাদের মন গড়া কথাগুলো তাদের দিনের মধ্যে দিন দাঁড়িয়ে নিয়ে তাদেরকে ধোকায় ফেলে দিল কথা জঘন্য অন্যায় কথা আল্লাহ তালা কাকে বলেছেন অন্য আয়াতে সুরাবাক আল্লাহ তালা বলেছেন তোমাদের দলিল কে নিয়ে আসা কোন জায়গায় বলছি যে এই কদিন জ্বলবে আর জ্বলবে না বেশি হা তু বর হা না কুমিন কোন তুমে বলেন তোমাদের দলিল নিয়ে আসো আল্লাহ তালার সঙ্গে কোথায় কন্ট্রাক্ট হয়েছে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী জানে কোনো দলিল কিন্তু মন গড় কথা তারা বিশ্বাস করে তারা ধোকায় পড়ে গেলাম সেদিন কি অবস্থা হবে যখন আমি তাদেরকে জমা করে ফেলব কোন জায়গায় হাঁসের ময়দানে ব্যাপারে কোনো সন্দেহ আছে কি পুরস্কার আছে না শাস্তি আছে সব তাকে ফুলফিল করে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে পরিপূর্ণভাবে হিসাব করে বুঝিয়ে দেওয়া হবে অহম লাজলামুন কাউকে জুলুম করা হবে না এখানে হত্যার কথা এসেছে বিশেষ করে হত্যাকারীদেরকে ব্যাপারে কাতের এবং মাকতুলের কথা এসেছে যে ব্যক্তি কাউকে হত্যা করেছে ওই দুইজনকে আল্লাহ তালা একসঙ্গে হাসারে ময়দানে উঠাবেন এবং হত্যাকারী কে ধরে নিয়ে আসবেন যিনি তার হাতে কতল হয়েছেন বা তার হুকুমে কতল হয়েছে সে নিজে তার মাথা হাতে করে আসবে কার মাথা হাতে করে আসবে এটা নিয়ে অনেক লম্বা আলোচনা যে যিনি হয়েছে হত্যা করেছে তাকে যে আল্লাহ জিজ্ঞেস করেন আমাকে কি কারণে হত্যা করেছে একদম আল্লাহর কাছে তাকে ধরে নিয়ে আসবেন তার মাথা তার হাতে থাকবে কারণ আরবিতে এই সর্বনাম প্রনাউন কার মাথা কার হাতে এটা নিয়ে অনেক ইতালাফ হয়েছে মহাদেসিং এর মধ্যে কেউ কেউ বলেছেন যে যিনি নিহত হয়েছেন তিনি তার নিজের মাথা ধরে নিয়ে আসবেন আল্লাহ মাথাটা আলগা হয়ে থাকবে দেখেন আল্লাহ আমার এই মাথা কাটা আর আপনি তো জানেন এই কেটেছে আমার মাথা তাকে জিজ্ঞেস করেন আমাকে কেন হত্যা করেছে আর কোনো কোন মহাদেষ ব্যাখ্যা করেছেন না ওই ব্যক্তির মাথা ধরে তাকে এভাবে নিয়ে আসবে নিহত ব্যক্তি হত্যাকারীর মাথা ধরে নিয়ে আসবে এই দুইটা ব্যাখ্যা এসেছে যাই হোক মানে সজাগতা হচ্ছে এবং তার শরীর থেকে রক্ত ফিনকে দিয়ে পড়বে তখন তাজা রক্ত প্রবাহিত হতে থাকবে এটা আল্লাহর দূরাতে সম্ভব যেভাবে শহীদরা যখন যারা এরকম দিনের কারণে শহীদ হয়ে যায় তাদের রক্ত তাজা রক্ত শরীর থেকে পড়তে থাকবে তখন এবং তারা এই সাক্ষী নিয়েই আল্লাহর কাছে উঠবেন তাদের শরীরে রক্ত থেকে সুগন্ধ নিহত হয়েছেন সেদিন সামনে যখন আল্লাহ কাছে ধরা পড়বে কি অবস্থা সেদিন হবে আল্লাহ তালা চিন্তা করে নিজেই বলছেন ফাঁকাই ফাঁক এমন হবে তাদের জন্যে এখন এই হত্যা এবং দিনের দুশমনি দিনা লোকগুলোকে হত্যা করার কাজ করা এটা করে কি কারণে করে তাদের হাতে ক্ষমতা আছে এই ক্ষমতার কথা আল্লাহ বলছেন এখন আপনি বলেন হে আল্লাহ আপনি হচ্ছেন ক্ষমতার মালিক যাকে চান ক্ষমতা দান করেন আর যাকে চান তার কাছে ক্ষমতা ছিনিয়ে নিয়ে আসেন তার কাছে ক্ষমতা ছিনিয়ে নেন আর যাকে চান আপনি ইজ্জতের আসনে বসান যাকে চান আপনি জলুল খা করে দেন এখন আল্লাহ তালা পৃথিবীতে ক্ষমতা দেন তখন কেউ কেউ বলবেন যাদেরকে আল্লাহ ক্ষমতা দেন নিশ্চয়ই তারা আল্লাহ পছন্দের মানুষ পছন্দ না হলে কি আল্লাহ আল্লাহ আছে আচ্ছা ভালো যুক্তি এখন ফেরাউনে তো ক্ষমতা পেয়েছে বহুদিন তো ফেরাউনে খুব ভালো মানুষ ছিল নাকি তো ক্ষমতাটা একটা পরীক্ষা আল্লাহ তালা কোন কোন সময় আল্লাহ নেকবান্দাদেরকেও ক্ষমতা দেন আর কোন কোন সময় আল্লাহ দুশ্মনকেও ক্ষমতা দেন আল্লাহ তারা স্যাংশন না থাকলে তারাও ক্ষমতা পেত না কিন্তু আল্লাহ তালা কিছুদিন তাদেরকে ক্ষমতা দিয়ে দেখেন তারা কি করে আর ইজ্জতের কথা এখন যারা আজকে ক্ষমতার দর্প করছে গর্ব করছে বাহাদুরি করছে এনজয় করছে তারা তো খুব নিজেদের খুব ইজ্জতের সানে বসাই দিয়েছেন আর যারা তাদের হাতে নির্যাতিত হচ্ছে সম্মানিত লোকগুলোকে অসম্মান করছে তো কিছু কিছু লোক মনে করে এই তো খুব শুনা গেছে তিনি অমুক তমুক এখন তো কেমন বেজেত হয়েছেন দেখছেন এরকম বলতে পারে অনেকে তাহলে কি যারা দিনের কারণে এই কষ্টের শিকার হয়ে যায় তারা কি আসলে বেজেত হয়ে গেছেন ভান্লাহ যারা ক্রাইম করে ইজ্জত তালাশ করে ইজ্জতের আসনে বসে বলে মনে করে তারা তো কত বোকার স্বর্গে বসবাস করছে আল্লাহ তালা তাদেরকে বলছে আদা আবিল হুন তোমাদেরকে অপমান করা যাবে আমি নিক্ষেপ করব। তো আল্লাহ তার কাছে জালিমরা ইজ্জতের আসনে আসীন নয় এবং এই অপব্যাখ্যা করা ঠিক হবে না যে যারা আজকে জালিমদের হাতে নির্যাতিত তারা খুব বে হয়ে গেছে মোটেই না তাদের আল্লাহর রাস্তায় এই কষ্ট নির্যাতন শাহাদত রক্তকরণ। তাদেরকে রাস্তার মধ্যে যদি এভাবে সম্মানিত লোককে অসম্মানিত লোকটা ধরে পিটানো শুরু করে দেয় সম্মানিত লোকের কি ইজ্জত চলে গেল আল্লাহ তার সান বাড়তেই থাকলো বাড়তেই থাকলো তার সান্লা রাহাম তাকে বলন্দ করেন মানের এবং আল্লাহ আসন দেবেন বিধায়িত তাকে আল্লাহ তালা এই পথে নিয়ে এসেছেন কাজেই ইজ্জতের ব্যাখ্যা দুনিয়ার মানুষের কাছে দিন ছাড়া যারা আছে তাদের কাছে একরকমের ব্যাখ্যা আর আল্লা কাছে আরেকটি ব্যাখ্যা তো আল্লাহ করি বিয়াদিকাল খাই আমরা সবাই বলি যে আল্লাহ আপনার হাতেই সমস্ত কল্যাণ এটা আমরা মুসলিম তাদেরকে করতে হবে যে খায়ের আল্লাহ তালার হাতেই আর কারো হাতে কোনো খায়র নেই কেউ জোর করে নিজে অন্যায় করে খায়ের জোগাড় করে কল্যাণ পেতে চায় সে এটা তার জন্য কল্যাণের কারণ হবে ন তো তুমি যদি খায়ের চাও কল্যাণ চাও তোমা নিজের জন্য তাহলে আল্লাহর কাছে আস তুমি নিজে সমস্ত কিছু কুক্ষিগত করার জন্য সমস্ত কিছু পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে সমস্ত মানুষকে হ্যাঁ অত্যাচার করে নির্যাতন করে তোমার খায়ের নিশ্চিত করতে চাও কখনো হবে না চূড়ান্ত ক্ষমতা তোমার হাতে না চূড়ান্ত ক্ষমতা তোমার মুরুবীদের হাতে না চূড়ান্ত ক্ষমতা কার হাতে আল্লাহ আরব যিনি সমস্ত এই মুল্ সমস্ত রাজত্ব সমস্ত সৃষ্টির যিনি ক্ষমতা হাতে রাখেন সেই আল্লাহর হাতেই ক্ষমতা রয়ে গেছে একটু সামান্য একটু দিয়ে দেখলেন কি করো তোমরা এটা যে কোনো সময় তিনি উড্র করতে পারেন আরো বলো আপনি তোমার বলো যে আল্লাহ আপনি তো রাত কে দিনের মধ্যে ঢুকাই দেন দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন অত খরেজুল হাই আমিনাল হাই আর জিন্দাকে বের করে আনেন মুর্দা থেকে আর মুর্দাকে বের করে আনেন জিন্দা থেকে ও তারা উ বেগাই রে হেসাব আর যাকে বেগাই রে হিসাব রেজেক দান করেন তো আল্লাহ এই ক্ষমতা তোমরা দেখো না রাতকে দিনের ভিতরে ঢুকান দিনকে রাতের ভিতরে ঢুকান রাতে দিনে কয় ঘন্টা হয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা যখন ভারসাম্যমূলক দিন রাত থাকে বারো ঘন্টা বারো ঘন্টা শীতকালে যখন দিন হয়ে যায় দশ ঘন্টা রাত হয়ে যায় কত হয়ে পনেরো ষোলো ঘন্টা হয়ে যায় কোনো সময় আর গরমকালে আদার চোদ্দ পনেরো আঠারো ঘন্টা আর রাত হয়ে যায় দশ ঘন্টা বা তার কম এই যে রাতের অংশ চলে গেলো দিনের অংশ রাতে চলে আসলো শীতকালে আর গ্রীষ্মকালে এই সূর্যের এই এরকম পরিবর্তন দিন রাতের পরিবর্তন এগুলো কে করেন আল্লাহ করেনি ভাত হয় না কেন তোমার এগুলো পাক করা লাগে কেন তো এগুলো দেখে মানুষ না। আর জিন্দার থেকে মুর্দা বের করেন কিভাবে যেমন আপনার ধানের বীজ বা কোন সিড এগুলা যখন আমাদের ঘরে থাকে গম ধান কিংবা লাউ কোমড়া সকল বীজগুলো এগুলো মধ্যে এগুলো মাটিতে রেখে আসার পরে আবার কি হয়ে যায় চারা বের হয়ে উঠে এবং কত প্রাণ ঘনে দেখা যায় তাই না আবার এগুলো যখন বড় হয়ে যায় সময় মতো আবার এগুলো মরে যায় এগুলার কাছ থেকে পাওয়া যায় আবার ধান গম বিভিন্ন রকমের ফল এগুলার মধ্যে বীজ পাওয়া যাচ্ছে যে এগুলো আবার মুর্দা আসলো জিন্দা থেকে মুর্দা মুর্দা থেকে জিন্দা রিসাইক্লিং এর কাজ চলছে চলছে তারপরে ডিম আসলো মুরগি থেকে ডিমটার মধ্যে কোন প্রাণ আসে বোঝা যায় নড়াচড়া করে কিছুই করে না এখান থেকে কেমনি প্রাণ নিয়ে বের হয়ে আসে এই সাইকেলিং আর রিসাইকলিং চলতে থাকবে এই যে আল্লাহ তালা করেন তোমরা কি আল্লাহ কুদার দেখো না ক্ষমতা কার হাতে তোমাদের হাতে না আল্লাহর হাতে আল্লাহ মানুষকে আল্লাহ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আর তুমি একটু ক্ষমতা পেয়েছ তুমি একটু টাকা পয়সা পেয়েছ তুমি একটু শক্তি পেয়েছ তোমার এসেছে আল্লাহ সময় আল্লাহ তালা বে হিসাব অনেক অনেক কিছু দিয়ে দেন কি পাওয়া পায় এখন যারা পায় এগুলো রেজেক্ট এখন কেউ কেউ বলবেন যে কোন কোনো পত্রিকায় হিসাব আসে যে পাঁচ বছর আগে যার ইনকাম ছিল মাত্র কয়েক লাখ টাকা এখন হয়ে গেছে কত কোটি টাকা এগুলো কেমনি আসলো আল্লাহ আল্লাহ তালা বিনা হিসাবে দিয়ে দিছে কি করবেন তো দিছে এগুলো রেজেক এটা ঠিক চোর রেজেক পায় কার কাছ থেকে সেও আল্লাহর কাছ থেকে পায় ঢাকাতে রেজেক পায় সেও আল্লাহর কাছ থেকে পায় এই জন্য একটা হাজি রসুল্লাহ সাল্লা সাল্লাম যে প্রত্যেকটি ব্যক্তি তার জন্য যে করা আছে সেটা পাবে আল্লাহর কাছ থেকে তার এই মিস করবে না তবে আল্লাহর থেকে যে কথা আছে। এটা পাওয়ার তরিকা তুমি ভালো তরিকা ব্যবহার করো খবরদার হারাম তরিকায় যেও না তো আল্লাহর কাছ থেকে হালাল তরিকাও রেজেক্ট পাওয়া যায় হারাম তরিকাও রেজেক্ট পাওয়া যায় তো আল্লাহ তালা বলে দিচ্ছেন যে আল্লাহ তালা যাকে চান অনেক সময় বিনা হিসাবে অনেক দিয়ে দেন কিন্তু এই দেওয়াটা যদি হারাম তরিকায় হয় তাহলে তার জন্য অনেক ক্ষতির কারণ আছে আল্লাহ রবীন্দন যে সমস্ত ক্ষমতার মালিক রিজিকের মালিক মানুষ আল্লাহ তালাকে রিজিকের দায়িত্ব দেয় না বলে যে আমি যা কামাই করতে পারি সেই তো যা নিতে পারি এই তো যা লুটপাট করে নিতে পারি যত বাড়াতে পারি আল্লাহ তালা দিবেন এই কথা বিশ্বাস করাও তো মুশকিল তার জন্য নিজের হাতে সব করে নিতে চায় আর করতে গিয়ে অতীত আতায় ধ্বনি হতে গিয়ে হালাল হারামে কোনো বাজ বিচার করে না এই আসলে আল্লাহ তালার প্রতি ইমান আছে কিনা এটা প্রশ্ন হয়ে দাঁড়ায় এরকম অনেক মানুষ যারা এরকম অস্থির হয়ে যায় পাওয়ার জন্য সবকিছু নিজের হাতে বিশ্বাস করে আল্লাহর কাছে কিছুই দিতে চায় না আসলে ইমান আছে কিনা বিরাট প্রশ্ন যদি ইমান থাকতো তাহলে আল্লাহকে ভয় করত। ইমান থাকলে হালাল তরিকার সঙ্গে আর যাদের ইমান এত দুর্বল এটা কোনো কাজে লাগার জিনিস না আল্লাহ রব আলমিন আমাদেরকে এই আয়াতগুলোর মধ্যে মেসেজ যেটা দিচ্ছেন মুসলমানদেরকে আহলে কিতাবের পরে দেখো তোমরা তোমাদের জীবনের মধ্যে সমস্ত কিছু যখন চর্চা কর মনে রেখো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ তালা আল্লাহর এই উলু হুয়ের এই রুব হুইয় মেনে তোমরা তোমাদের জিন্দিক পরিচালনা কর আমরা এখানে শেষ করবো আজকে আগামী সপ্তাহে আঠাশ নম্বর আয়াত থেকে আমাদের চলবে ইনশো আল্লাহ তালা